ইম yeah.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 পর্যায়ে আমরা এক আলোচনা করব যেটা ইসলামে হারাম সেটা হচ্ছে নারী দেহনীয় ব্যবসা নারী আমাদের পুরুষদের অর্ধেক নারীর মান ইসলামে কম না নারী আমাদের মা আর মায়ের পায়ের তলায় ছেলেদের বেহেস তাই না মায়ের খেদমত করে বেহেস্ট পাওয়া যায় নারী আমাদের স্ত্রী আর এই স্ত্রীকে যদি আপনি নিয়ত ঠিক রেখে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ান তাতে সৎকার স্বভাব পাওয়া যায় স্ত্রীর মান মর্যাদা রক্ষা করা আপনার দায়িত্ব এটা আপনার জানেন নারী আমাদের বোন নারী আমাদের মেয়ে আর এই মেয়ে এবং বোনকে মানুষ করার যে মর্যাদা আছে এরা হচ্ছে জাহান নামের পর্দাস্বরূপ এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস রাসুলুল্লাহ সাল্লা ইসলামের বাড়িতে এক মহিলা দুটো মেয়েকে নিয়ে এলো ভিক্ষা করতে কার বাড়িতে রাসুলের বাড়িতে রাসুলের বাড়িতে মা আয়েসা ছিলেন মা আয়েসা বলছেন যে আমার সেই দিনে তিনটে খেজুর ছাড়ার কিছু ছিল না আল্লাহ আকাল আল্লাহ রসুলের তো এমনি অবস্থা একমাস দেড় মাস দু মাস ধরে ঘরে চুলে জ্বলতো না খেজুর আর পানি খেয়ে অতিবাহিত করতেন সেই সময় ভিখারিণী দুটো মেয়েকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো তিনটে খেজুর যখন পেল তখন দুটো খেজুর দুটো মেয়েকে দিল আর একটা খেজুর সে নিজে খেতে যাচ্ছিল সেই সময়ে মেয়ে দুটো খেজুর খাওয়া শেষ হয়ে গেছে এত ক্ষিদে তারপরে মায়ের খেজুরটাও কারাকারি করে নিচে যাচ্ছে খেতে যাচ্ছে তখন মা নিজে না খেয়ে খেজুরটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে দুটো মেয়েকে দিল এই অবস্থা দর্শন করে মা এ সাকতে লাগলেন আল্লা রসুল মেলে বললেন যে তখন তার মা একটা খেজুর যার নিজের ভাগটা নিজে না খেয়ে দুই ভাগে ভাগ করে দুই মেয়েকে দিল এ কথা শুনে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন যারা এই মেয়ে কন্যা গ্রস্ত হবে এবং ধৈ সহকারে তাদেরকে ঠিকভাবে মানুষ করে ঠিক জায়গাতে সুপাত্রে বিবাহ দান করবে তাদের জন্য কুনালতের দিনে তার জন্য জাহান নামের পর্দা স্বরূপ হবে এই হলো মেয়ে মানুষ করা নারীর অধিকার যে সমাজে আছে মুসলমানদের কাছে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আলিয়া আমি গোড়া হওয়ার কথা ঘোষণা করছি দুই দুর্বল শ্রেণীর মানুষের এক হচ্ছে এতিম যার কেউ নেই যার মাথার ওপরে কেউ নেই না মা আছে না বাপ আছে দরজায় দরজায় ধাক্কা খেয়ে বেড়ায় আর এই মহিলা যে মহিলা নির্যাতনের শিকার হয় এত কাজ করি সংসারে তবু কেন নির্যাতিতা হই বাড়ে বাড়ে বাড়িতে গঞ্জনা ভৎসনা নিজের বাড়িতে ভাই ভাবির গঞ্জনা ভৎসনা এইভাবে নারী নির্যাতিতা হতে থাকে যে নারীর ওপরে সবর করবে ধৈর্য ধরবে ঠিকমতো মানুষ করবে এবং সুপাত্রে বিবাহ দান করবে কেয়ামতের দিনে সেই নারী জাহান নামের পর্দা যে নারীর মান এত যে নারীর মর্যাদা এত সেই নারীকে নিয়ে নিম্ন মানুষ ব্যবসা করে আর সারা পৃথিবীতে চারটি অর্থকরি ব্যবসা চলছে যে ব্যবসা করে বহু মানুষ কোটিপতি হচ্ছে চারটি অর্থকরি ব্যবসা সেটা কি কি সেটা হলো প্রথম হচ্ছে সুদের ব্যবসা এই যে সুদ চলছে সুদি কারবার দু নম্বর হচ্ছে অস্ত্র ব্যবসা অস্ত্র ব্যবসা করেও বিশাল কোটিপতি হওয়া যায় বিশাল ধনী দেশ হওয়া যায় আর তিন নম্বর হচ্ছে মাদকদ্রব্যের ব্যবসা হেরোইন গাঁজা চোরস বিড়ি সিগারেট হ্যাঁ যত মাদকদ্রব্যের তামাক ব্যবসা মানুষ এতেই মেতে আছে আর চার নম্বর হচ্ছে এই নারী দেহ ব্যবসা যেখানে বৈধ করে দেওয়া হয়েছে সেখানে প্রচুর পয়সা যত সুন্দরী হবে তত বেশি পয়সা যত প্রসিদ্ধ হবে তত বেশি পয়সা এরই মাধ্যমে তারা উপার্জন করছে কিন্তু আসলে এটা যে হারাম সেটা অনেককে জেনেও জানে না অথবা মানে না ইসলামে নারীর মর্যাদা রয়েছে বিশাল কিন্তু অর্থ বহু মুসলমান নারীর সে মর্যাদা রক্ষা করে না কদর করে না ব্যবহার করে নারী তার দেহ সৌন্দর্য ও যৌবনকে অর্থ মাধ্যম রূপে অশিলা রূপে তাকে প্রয়োগ করে তার রূপ বিক্রি করে তার দেহ বিক্রি করে হিন চরিত্রের নিচ মনে রয়ে নোংরা মানুষরা নারীকে পণ্য বানিয়ে অর্থ উপার্জন করে চুক্তিবদ্ধ মালিক হয়ে নিশ্চয়ই আপনারা জানেন চুক্তিবদ্ধ মালিক হয়ে তাদের প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে যোগদান করে তারপরে তাদেরকে নিয়ে ব্যবসা হয় অথবা দালাল হয়ে মালিক না কিন্তু দালালই করে খদ্দের সাথে এটাকে বলে কোটনা। না সঙ্গে সংগঠন করে আসল বা নকল স্বামী হয়ে বহু মহিলা নকল স্বামী বানিয়ে সেখানে যায় আসল স্বামী না কাগজপত্রে স্বামী কিন্তু আসলে স্বামী না সেখানে গিয়ে ব্যবসা করে বিদেশে গিয়ে ব্যবসা করে এমন কি পিতামাতা হয়েও আসল পিতামাতা না কিন্তু সেই মহিলার পিতামাতা হয়েও অথবা আসল পিতামাতা হয়েও আসল ভাই হয়েও সেই নারীকে বোনকে বা নিজের মেয়েকে এই হারাম কাজে নামাতে এতটুকু লজ্জাবোধ করে না ইসলামে পর্দা ফরজ নারী দেহ প্রদর্শন করা হারাম নারীর প্রতি কাম নজরে দৃষ্টিপাত করা হারাম ব্যবিচার করা হারাম কিন্তু তা হারাম হলে কি হবে এই সমস্তকে উল্লঙ্ঘন করে এরই মাধ্যমে দৃষ্টিপাত বলুন আর তার সঙ্গে সংঘর্ষ বলুন হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমার মাথায় লোহার ছুঁচ গেথে যাওয়া ভালো তবুও এমন কোন নারীর দেহ স্পর্শ হওয়া হালাল নয় যাকে স্পর্শ করা তোমার হালাল নয় বাসে ট্রেনে যেখানেই বলুন খবরদার যেন কোনো কোন দেহ কি তাওয়ফ করার সময় হজ করতে গিয়ে সমস্যা হচ্ছে এখানে ইসলামের একটি ক্ষেত্রে নারী পুরুষের সংঘর্ষ ঘটে যেখানে হারামে তাওয়ফ করতে গিয়ে মহিলার গায়ে গা লাগে খবরদার সেখানে ইবাদতের জায়গা গা না লাগে চেষ্টা করতে হবে লোহার ছুঁচ গেঁথে যাওয়া ভালো তবু কোনো এমন নারীর গায়ে স্পর্শ হওয়া ভালো নয় যাকে স্পর্শ করা হালাল নয় আর সেই নারী দেহ নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে বুঝতেই পাচ্ছেন অবস্থাটা কোথায় ব্যবচার সব থেকে উচ্চ পর্যায়ের ব্যবসা ব্যবচার যে ব্যবচার যৌন সংসর্গের মাধ্যমে দেহ বিনিময়ের মাধ্যমে নারীকে দিয়ে ব্যবসা করানো হয় অথচ ইসলামের ব্যবিচার হচ্ছে হারাম আর যে জিনিস হারাম তা ব্যাবসা করা অথচ এই শ্রেণীর মানুষ ব্যাবিচারের মাধ্যমে পয়সা কামাচ্ছে ব্যবচারে শাস্তি স্বরূপ কোরআনের ঘোষণা হচ্ছে ব্যাবিচারী নারী অথবা পুরুষ ধরা পল্লী অবিবাহিত হলে লাগাও একশো করে চাবুক লাগাও ইসলামী বড় অপরাধ আর যদি বিবাহিত হয় তাহলে সত্ত্বেও যৌন খোদাক নিবারণ হওয়া সত্ত্বেও সে আবার পর দিকে কিংবা পর পুরুষের দিকে সে মন দিয়ে চার দেহ সংসর্গ গ্রহণ করেছে তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নেই এত বড় শাস্তি থাকা সত্ত্বেও সেই জিনিস নিয়ে মানুষ যদি ব্যবসা করে তাহলে অবস্থা কি বুঝতে পাচ্ছেন। ব্যবসা নারীদের ব্যবীচার অশ্লীলতা নারীর মাধ্যমে অশ্লীলতা প্রদর্শন করে ব্যবসা চলছে অথচ মোহাম্মদুর রসুল্লা সাল্লা যেটা বলেছেন সেটা হচ্ছে যে যখন কোনো জাতির মাঝে অশ্লীলতা ব্যাপকতা ধারণ করে প্রকাশ্যে অশ্লীলতা সমুদ্র সৈকতে যান সেখানে প্রকাশ্যে ব্যবীচার আপনি নজরে দেখতে পাবেন অশ্লীলতা দেখতে পাবেন প্রকাশ্যে যখন অশ্লীলতা আসবে তখন মোহান আল্লাহ সেই জাতির মাঝে এমন রোগ পাঠাবেন যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না ঠিক না ভুল এটা ভবিষ্যৎ বাণী হচ্ছে না হচ্ছে না এমন রোগ আসছে এডস ব্যবি হচ্ছে প্রধান কারণ এই সমস্ত রোগ পূর্বপুরুষদের মাঝে ছিল না নতুনভাবে সেগুলো আসছে শুধু আমাদের অশ্লীলতার কারণে মোহাম্মদ রসুল্লাহামের ভবিষ্যৎবাণী আজ সত্য হয়ে দেখা দিয়েছে রসুল উল্লাহ সাল্লিয়া বলেছেন সামানুল খামরি হারাম মদের মূল্য হারাম মোহরুল বাঘিয়ে হারাম আর নারী দেহ মাধ্যমে দেহ উপজীবী নারীর যে নারী দেহ ব্যবসা করে তার সে কামাই হারাম জাহিলি যুগের ছিল দাসী ছিল তো দাসীকে কোন কাজে লাগাবে এই যে সহজ অর্থ দাও ব্যবচারের পথে ঠেলে দাও যে সেখান থেকে পয়সা নিয়ে এসো কামাই খাও কিন্তু মুহাম্মদ রসুল্লা সাল্লাম বললেন মোহরুল বাগিয়ে হারাম ব্যবীচারিণীর যে কামাই যে উপার্জন ব্যবসার যে ব্যবসা যে মূল্য তা হচ্ছে হারাম খবরদার খেও না সামানুল কালবে হারাম দেখেন কার সঙ্গে কাক তুলনা কুকুরের দাম হচ্ছে হারাম কুকুরের মূল্য হারাম সাধারণ কুকুর অবশ্য কিছু কুকুর আছে যেগুলো বিক্রি করা যায় যেমন শিকারি যেমন পুলিশের কুকুর এগুলোর মূল্য আছে সেগুলো আলাদা ব্যাপার সেগুলো ব্যতিক্রম সেগুলো বিক্রি করা যায় তার হারাম না তেমনি যে কোনো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রের মূল্য হারাম বল কুবা তো হারাম বাদ্যযন্ত্র অথবা শতরঞ্জ যে দাবাজাতীয় খেলা তার হাতে মাটি ভরে দাও তার মানে তার দাম নেওয়া যাবে না মদ এবং জুয়া হারাম তো কোরআনই হারাম অকুল্ল মুসকির হারাম যে জিনিস মাদকতা আনে সেই জিনিস হারাম যে জিনিসে মাদকতা আনে সেই জিনিস মদ মদ হারাম মদের স্পষ্ট কথা আছে কিন্তু যে জিনিসে স্পষ্ট ভাবে কোরআন হাদিস ঘোষণা নেই তাও হারাম যেহেতু তাতে মাদকতা আনে গুল যদি মাদকতা আনে গুল হারাম বিড়ি সিগারেট যদি মাদকতা আনে বিড়ি সিগারেট হারাম তারপরে তামাক যদি মাদকতা আনে গালি যদি মাদকতা আনে তা হারাম ঘোরাখু যদি মাদকতা আনে ব্যবহার করার সময় মাদকতা আনে হারাম জর্দা যদি খেয়ে মাদকতা আনে তাতে হারাম এইভাবে আম কায় যাতে আম নীতিতে রসুল্লাহ সাল্লা কি কি কি হারাম বলে দিয়েছেন সামানুল কালব খবিস কুকুরের মূল্য অপবিত্র মাহরুল বাগিয়ে খবিস বেছাবিত্তির মূল্য বা উপার্জন অপবিত্র এইভাবে শাররুল কাসবি মাহরুল বাগি তার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছাবিত্তিরpairwise শ্রমিক নিতে নিষেধ করেছেন লা ইহিলু সামানুল কালবি ওয়ালা হুলওয়ানুল কাহিন এবং বেশার পারিশ্রমিক বেশার দেহ ব্যবসার পয়সা হালাল নয় বলা বাহুল্য নারীর গুপ্তাঙ্গ ব্যবহার করে যে ব্যবসা করা হয় তা হারাম প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই প্রসঙ্গে আরও যে কি কি হারাম সেটা বলবো তার আগে একটু বিরতি নিচ্ছে আপনারা সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন ঈশা আল্লাহ घटना जार मध्य निहित आल्लर निर्देश घटना শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য বিনার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सकाल साढ़े छंग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 যেখানে এই প্রোগ্রামের মাধ্যমে তাকে উপকৃত করুন এবং দর্শক মন্ডলী শ্রোত মন্ডলী সবাইকেই উপকৃত করুন আল্লাহ মামিন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নারী দেহের মাধ্যমে ব্যবসা হারাম যে কোনো প্রকারে আপনি নারী দেহকে ব্যবহার করবেন এবং তার মাধ্যমে অর্থ উপার্জন করবেন তা হল হারাম নারীর গুপ্তাঙ্গ ব্যবহার করে অর্থ হারাম তো বটেই হারাম তার অন্যান্য অঙ্গ ব্যবহার করেও প্রদর্শন করেও নারী নিজ দেহ ব্যবসা করুক অথবা কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে করুক সমাজ বা সরকার তাকে ঘৃণা করুক অথবা যৌন কর্মী বলে তার মর্যাদা মর্যাদাবর্ধন করুক সুন্দর নাম দিয়ে সমাদর করুক সে ব্যবসা হারাম হারাম তার মাধ্যমে উপার্জিত অর্থ লাইসেন্স দেওয়া হয় না হয় না লাইসেন্স দেওয়া হয় মানে বৈধ দেশে করো সমস্যা নেই সরকারের আইনে বৈধ আবার নাম দেওয়া হয়েছে এমন সুন্দর সুন্দর লোভনীয় নাম যার নাম শুনেই মনে হবে খাই তেমনি সুদের নাম সুদের না লভ্যাংশ ইন্টারেস্ট মার্শাল এমন সুন্দর সুন্দর নাম যে নাম শুনলেই মনে হবে যেন খাওয়া যায় তেমনি যদি সরকার বা সমাজের মানুষ তাকে ব্যবসা না বলে যৌন বলে তবু সেটা যৌনকর্মী ওরা সমাজসেবী আর কি যেমন কর্মকার যেমন ছুতর, রাজমিস্ত্রি হ্যাঁ এক এক শ্রেণীর কর্মী তাই না সমাজের ওরাও এক প্রকার কর্মী কেউ বলে সেফটি ভাল এরা না থাকলে পড়ে হ্যাঁ ধর্ষণ বেশি হবে হ্যাঁ রকম যুক্তি দেখিয়ে তারা ওইটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে অথচ ইসলামে যা হারাম তা কোনো যুক্তিতে হালাল হতে পারে না এল্লা সেটা আলাদা কথা এ পর্যায়ে ইজেরার বা নিরূপায় অবস্থা কিছু না যে যদি সরকার সেটাকে বৈধ করে তাহলে সেই বৈধতার মাধ্যমে বৈধ হতে পারে না ইসলামে সেটা বৈধ হয় না তারপর হারাম কোনো মুসলিমের পতিতালয় চালানো কোনো মুসলিম পতিতালয় চালাতে পারে না হারাম নারী নগ্ন দেহ দিয়ে ফিলিম ভুলো ফিল্ম বানানো হারাম পুরুষ মহলে নৃত্য করে পয়সা কামানো হারাম যুবতী নর্তকি দিয়ে সংস্কৃতি বার পানশালা বা নৃত্যশালা চালানো হারাম সুন্দরী সেজে চাপ পান মিষ্টি বা অন্য কোনো দোকান চালানো অথবা সুন্দরীকে বসিয়ে দোকান চালানো আপনার পানের দোকান আপনার মিষ্টির দোকান যদি না চলে সুন্দরী মেয়ে বসিয়ে দেন বা ভালো চলবে তাই না কেন চলবে কিসের আকর্ষণে চলবে নারী দেহের আকর্ষণে আপনার দোকানটা ভালো চলবে হারাম রুপসীকে পরিচারিকা রেখে হোটেল চালানো আপনার হোটেল চলছে না প্রতিদ্বন্দ্বাই পাচ্ছে না তাই না পাশের হোটেল খুব ভালো চলছে আপনি আপনার হোটেলে পরিচারিকা রাখেন সব যুবতী যুবতী মহিলা আপনার হোটেল ভালো চলবে তাই না খদ্দের বেশি হবে হারাম নারী পুরুষের চুল কেটে সেলুন চালানো অথবা তাকে সেলুনে রেখে পুরুষে চুল কাটানো আপনার সেলুন চলছে না ভালো এক কাজ করেন যে চুল কাটবে সেটাকে মহিলা করেন দেখেন যুবকরা সব ওই যে আ আগুনের আকর্ষণে দেখেছেন সে এক প্রকার পোকা আছে ঝেপে ঝেপে পরে সব আপনার দোকানে আপনার সেলুন কোন সেলুন সব সেলুন বন্ধ হয়ে যাবে আপনার সেলুন চলবে শুধু কিসের আকর্ষণে নারী দেহের নারী স্পর্শের আকর্ষণে নারী আপনার দেহ স্পর্শ করে আপনার মাথায় স্পর্শ করে তাই না আপনাকে ভালো লাগবে আর সেই আকর্ষণে আপনার ব্যবসা সেলুন ভালো চলবে হারাম সুন্দরীর মুখশ্রিয় সুটাম রম্য আবেদনময়ী দেহ প্রদর্শন করে কোনো বাণিজ্য বিজ্ঞাপন দেওয়া এমন কি চাষিদের জিনিস হেরি ক্যান হের ক্যানও দেখবেন যে এক সুন্দরী মহিলা তাই না ব্লেডে সুন্দরী মহিলা দেশ কাঠি কি তাতে কি আকর্ষণের দরকার আছে তাতেও সুন্দরী মহিলার ছবি কেন যাতে ওই আকর্ষণ একটা এমনি দেশলাই বক্স আছে আর একটাতে সুন্দরী মহিলার ছবি আছে মানুষ কোনটা কিনবে হ্যাঁ আকর্ষণ এতে আসল উদ্দেশ্যই বুঝতে পাচ্ছেন আকর্ষণ করার জন্য এমন বিজ্ঞাপন বাণিজ্য বিজ্ঞাপন দেওয়া হয় হারাম ব্যবসার উন্নতির জন্য সুন্দরী যুবতীকে ম্যানেজার বানানো আপনার ম্যানেজার পাঠাবেন যুবক মানুষ কাজ হবে না কিন্তু একজন হ্যাঁ আপ টু ডেট বলে তাই না একটা বেশ ভালো পাঠান তখন দেখবেন আপনার ব্যবসার কাজ খুব তাড়াতাড়ি চটপট হয়ে যাচ্ছে খুব মানে সব জায়গাতে উন্নতি হবে হারাম কোনো অফিসে কার্যসিদ্ধির জন্য নিজে না গিয়ে নিজের আধুনিকায় স্ত্রীকে পাঠানো কোনো একটা কাজে অফিসে কাজ হচ্ছে না আপনার আপনি যেন না আপনার স্ত্রীকে পাঠান বেশ হ্যাঁ সে যেগুজে যাক দেখবেন একটু মিষ্টি মিষ্টি কথা বললে আপনার কাজ চটপট হয়ে যাবে হয়ে সরাসরি আপনি বুঝতে পাচ্ছেন পোশাক তৈরি করে যদি যুবতী দর্জি হয় তাহলে যুবকরা প্যান্ট শার্ট বানাবার জন্য আর কোথায় হারাম পত্রিকায় মডেল যুবতী বা হিরোইনের ছবি চেপে পত্রিকার গ্রাহক সংখ্যা বাড়ানো আপনার পত্রিকা চলছে না সুন্দর সুন্দর ছবি দেন পত্রিকা খুব ভালো চলবে মোতা বা সাময়িক বিবাহের মোহর মহিলার জন্য হারাম মোতা মানে সাময়িক বিবাহ হারাম কোন মুসলিম নারীর জন্য বৈধ নয় নিজের রেহেম গর্ভাশয় ভাড়া দেওয়া আজকাল উঠেছে যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমার নেই আমি অত সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো একটা মেয়ে ভাড়া করো দিয়ে স্বামী স্ত্রীর বীর্য নিয়ে তার গর্ভে স্থাপন করা হয় সিরিঞ্জের মাধ্যমে তখন সে গর্ভবতী হয় সে জন্ম দেয় পরে সেই সন্তান দুধ পান করায় তারপরে এই যে উচ্চ পর্যায়ের ফ্যামিলিকে দেওয়া হয় পরের গর্ভ ভাড়া নিজেদের সন্তান এইভাবে চলছে বহু উন্নত দেশে আমেরিকা অমক জায়গায় চলছে এইরকমও যায়জ না নিজের দেহ নিজের গর্ভ ভাড়া দেওয়া যায়জ না যায়জ না আপনার সুন্দরী প্রতিযোগিতা রূপ ব্যবসা সেখানে সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার নেওয়া নিজের দেহ সৌন্দর্য প্রকাশ করে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি অর্থ উপার্জন করবেন এটাও জায়জ না তেমনি আপনার নর্তকি নকীর মাধ্যমে কোনো উপার্জন আপনি একটা নৃত্যশালা খুলেছেন সেই নৃত্যশালাতে আপনি মহিলা রেখেছেন সেখানে নাচ দেখানো হয় যদি সেখানে অশ্লীলতা হয় না বলে আমি নাচ দেখাই খালিবাস খালি নাচ দেখায় তারা কিন্তু ব্যবসা না নাস্তা যে দেখান সেই নাচের মাধ্যমে নারীর মাধুর্য সেখানে দেখা যায় না যায় না নারীর অঙ্গভঙ্গি দেখা যায় না যায় না এটা দেখা যায় না যায়জ যদি না হয় তাহলে এর মাধ্যমে ব্যবসাও না যায়জ রাসুল্লা সাল্লা বলছেন লাথ ও আস্তারোহন নর্ত কি না কেন না বিক্রি করো কারণ জাহেলি যুগে যখন আপনার দাসী প্রথা ছিল দাসী প্রথা তখন মহিলা যেমন গরু ছাগল কিনতে পাওয়া যায় সেই সময় যেমন হাটে কেনা যেত যদি তোমাদের কেউ নর্তকী হয় না ক্রয় করো আর না বিক্রয় করো ও তো আল্লিমুহন না তাদেরকে শিক্ষাও দিও না ওলা খায় ফি হিননা তাদের ব্যবসাতে কোনো মঙ্গল নেই ও হারাম তাদেরকে বিক্রি করে যে অর্থ মূল্য নেওয়া হয় তা হারাম এই বরং এই উদ্দেশ্যে এই আয়াত অবতীর্ণ হয়েছে যে কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে অসার জিনিস ক্রয় করে তারা আল্লাহর পথে ফির তারাও হচ্ছে ওই শ্রেণীর মানুষ অজ্ঞানতাবশত মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে ওয়াই্তা যাহা হুজুয়া আল্লাহর পথকে তারা দ্রুপ রূপে গ্রহণ করে উলাইকাল করছে সময় শেষ হওয়ার কাছাকাছি আপনি বললেন যে জিনিস হারাম তার ব্যবহারও হারাম এবং তার বিক্রিও হারাম এখন আমার প্রশ্ন হলো যে যারা দর্জির কাজ করছেন তাদের বিভিন্ন শার্ট প্যান্ট তৈরি করতে হয় এখন টাকনুর নিচে কাপড় পড়লে আল্লাহ দিকে মতাবেন না হারাম তো সেই দর্জি যদি নিচে কাপড় তৈরি করে দেয় তাহলে সেই টাকাটা হারাম হবে কিনা অথবা এই প্রসঙ্গে আর একটা যদি কোনো নাপিত চুল কাটার কাজ করে সে যদি দাড়ি সেভ করে টাকাটা ইনকাম করে তাহলে সেই টাকাটা হারামের পর্যায়ে গণাবে কিনা আমাদের একটা বৈঠক আছে জলসা আছে যাতে আমরা এই শ্রেণীর কাজগুলোর কথা আলোচনা করব যে অন্যায় কাজে সহযোগিতা করে ব্যবসা অন্যায় কাজে সহযোগিতা করে উপার্জন আল্লাহ তালা বলেছেন আলাল ও তা ইসমেওয়ান যে কাজে অন্যায়ের সহযোগিতা হয় সে কাজ করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন এই জন্য এই শ্রেণীর কাজ যে কাজ মনে করুন দাড়ি চাঁচা দাড়ি চাঁচা যেহেতু হারাম দাড়ি রাখা ও সেহেতু দাড়ি চাচার মাধ্যমে অর্থ উপার্জন করাও হারাম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার नाम आदाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন শেখ চারোদিকে চলছে এক জোয়ার জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন যা প্রথম উদ্দেশ্য হলো তৌহিদের প্রচার কালিমা আবেদন প্রতি বৃহস্পতিবার প্রায় সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়